ف تَصِنوا بِحَبِ اللهَّهِ جَِي وَلا تَفََّكُ وَذْكُر نعمْمَةَ اللهَّه عَلَكُمْ إِذكُنتُ مَا عَدَ نْ فَأَلَّ فَبَين قُلوبكُمْ فَلَّ فَ بَيْنَ قُلوبِكُم فَأَصْبَحْتُم بِنعْمَتِهِ إخْوَانَ وَكُنتُمْ على شَفَ حُفْرَةٍ مِنَ النَّادِ فَ أَنْ مِنْهَا كذلك يبين الله آياته للناس لعلهم يهتدون وقال النبي صلى الله عليه وسلم افترقت بنو إسرائيل إلى سنتين وسبعين ملة وستفترق أمتي إلى سلاس وسبعين ملة كلها في النار الا مله واحده في لمن هي يا رسول الله قال هما هم انا عليه اليوم واصحابي وفي روايه هي الجماعه الحمد لله الله تبارك وتعالى अनेक अनेक শুক্রিয়া ও প্রশংসা তুবর আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় ভাষানটিকে সহি আমলের এই মসজিদে সলাতুল জুমা আদায় করার জন্য আশার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রবিল اللہ تبرکت اللہ ہما بھاشان ٹیکن مسجد آج کے سلاتل جما آدھا کرفک دان کرکت اللر کاشکر آدھا کرچی الحمد للہ رب عالمین اور তার সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মসজিদের সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন মোতাবলি কমিটি রয়েছেন এবং যারা মধ্যস্থতা করেছেন আমাকে এখানে আসার ব্যাপারে খুঁদবার ব্যাপারে জাজ্লাহ জমিয়ান খেয়ারুল জজা আল্লাহ তাদের সকলকে একাল এবং পরকালে উত্তম প্রতিদান দান করুন আল্লাহ মামিন আমি আজকে প্রথম খতবা হিসেবে যে বিষয়টা নির্বাচন করেছি যে বিষয়ে খবার প্রয়োজন মনে করছি সেটা হল মুসলিমদের ঐক্যের ব্যাপারে বিভক্তির বিরুদ্ধে আল্লাহ তোমারও কথা কোরআন মজিদে এই উন্মতকে ঐক্যের উম্মত হিসেবে খেতাব করেছেন ঐক্যের উম্মত হিসেবে আল্লাহু বরকতলা আখ্যায়িত করেছেন নিশ্চয়ই এই উম্মতটি হচ্ছে একটি উম্মত একটি জাতি ওয়ান আর এবং আমি তোমাদের রব অতএব আমার ইয়ে করো আরো একটি আয়াতে একই একইভাবে আল্লাহ বলছেন বুকুম সত্যকুণ নিশ্চয়ই এই উম্মতটি হচ্ছে এক উম্মত ওয়ন আর অব এবং আমি তোমাদের রব আর আল্লাহ তো বড় কথা তিনি তো একরাকুন অতএব কেবল মাত্র ভয় করল্লাহ বলছেন শেষের আয়াত কলিনিস রুকুমি উহাই রে হে রসুল বলে দিন আমি শুধুমাত্র তোমাদের মতো একজন মানুষ ইউ হাইয়া আমার কাছে হচ্ছেন একজন ইলাহুকুমিল অতএব যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সেই জন্য সৎ আমল করে এবং তার রত করতে যে শেখ না করে তো উম্মাত হিসেবে আমাদের পরিচয় আল্লাহর কাছে এক উম্মাত আল্লাহ যেমন এক ইলাহ সেই এক ইলাহ এবাদতকারীরাও এক আল্লাহ এক বলে জানেন আল্লাহ এক বলেই সম্বোধন করেছেন আমি যেমন এক তোমরা উম্মত হিসেবে এক তহিদে তহিদে মিলাস। আল্লাহ রব হিসেবে একক সত্তা আর আমরা উম্মত হিসেবে একক সত্তা আমাদের মাঝে विभक्ति आल्ला तो बड़ कतला स्वीकार करेंट आल्ला तो बड़ कतला मानें ना ओक्य जे मिल महबूद और आवेद अब्ब मबुदो एक अब्बाधराबादकार এটি তো স্বাভাবিক কথা যে মা এক মাবুদের যদি আমরা এবাদত করি তাহলে তো সবাই একই হয়ে যাব বিভিন্ন জনের তোমরা আমরা এবাদত করি না একজনের এবাদত করলে সবাই এক হয়ে যাব এটি হল স্বাভাবিক কথা তারপর আল্লাহ তোমার কথা লাভ এই ঐক্যকে আবার ধরে রাখতে বলেছেন ধরে না রাখলে কি হবে छुटे जाक्य धरे रखते हैं धरे ना रखले की ओक्य थक नष्ट ध्वस आल्ला तो बड़ कदा कि सुरा आल एम रान एक तीन नम्बर आया अत्यंत परिचित प्रसिद्ध आया কিন্তু আমরা এটা হল এটাকে কি বলা হয় কোরআনের ঐক্যের ব্যাপারে এক নম্বর আয়াত আল্লাহ তো বড় কথা কি বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে সবাই মিলে আল্লাহর রশিকে তোমরা धारण करो मजबूत कर धारण करो तबाई मिले और तुम्हरा आल्लर हबल के आल्लर रशि के मजबूत को धारण करोरे सबा मिले जमियान मारे सबा मिले प्रथम बहु बचन तुम्हारा ते आई तोमरा बहुवचन दिए शेष करें आल्लाकटा शब्द बोल किबिले एट हल आल्ला रशि के मजबूत भाव धारण कर नियम आल्ला सबा मिले धरते हो আর আল্লাহ যেহেতু এই আদেশ জারি করলেন আল্লাহর এই আদেশ হল ফরজ আল্লাহর এই আদেশ ফরজ আল্লাহর আদেশ মানা কখনোই নফুল হতে পারে না ঐচ্ছিক হইতে পারে না অতিরিক্ত হতে পারে না অতিরিক্ত সাবজেক্ট না আল্লাহর আদেশ সমস্ত আদেশ আল্লাহ তুবর কতলার ফরজ ঐচ্ছিক নয় নকল নয় কম্পলসারি তাহলে আল্লাহর রশিকে ধরা সবাই মেনে ধরা ফরজ করে দিয়েছেন আল্লাহ এরপরে আল্লাহর আদেশ লঙ্ঘন করা হল হারাম আল্লাহর আদেশ লঙ্ঘন করা হারাম নিষিদ্ধ আল্লাহ তোমার ওকতলা সেই নিষিদ্ধ ঘোষণা করছেন হারাম ফরজের বিপরীত জিনিস কি হয় হারাম হয় ওয়ালা খবরদার তোমরা বিভক্ত হয়ে যাও না বিচ্ছিন্ন হয়ে যায় না ঐক্য থেকে ছিটকে পড়ে যেও না ঐক্য নষ্ট করে দিও না ঐক্য এত দামি জিনিস আর ঐক্য নষ্ট করা এত খারাপ জিনিস যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে এগুলোর এইগুলোর ব্যাপারে ঐক্য অক্ষুন্ন রক্ষার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম যে সমস্ত আদেশ দিয়েছেন এবং বিভক্তি থেকে বিভক্তি থেকে এমন এমন সতর্ক করে গেছেন এগুলো শুনলেই যে কোনো ব্যক্তির লোন খাড়া হয়ে যাবে ওল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন এই যা আচ্ছা খুব وامركم جميع على رجل واحد يفرق جماعه المسلمين فاقتلوه كائنا من كانوا رسول الله صلى الله عليه وسلم বলছিলেন যখন তোমরা তোমরা ঐক্যবদ্ধ আসো একজন লোকের উপরে কি বলতেছেন আল্লাহর রাসূল শব্দটা কি মুসলিম শরীফের جميع على رجل واحد একজন ব্যক্তির ভিত্তিতে তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আসো। এমন সময় যদি আটজন ব্যক্তি আসে দ্বিতীয় জন তা আল্লাহ রসুল বলছেন ফক রুক্ষ ইনাম কেনা তাহলে তাকে হত্যা করে দাও সে যেই হোক না কেন জান্নাতি হলেও হত্যা করে দাও জান্নাত পরেও বড়বর্তী জান্নাত সে আখানাতে পাবে কিন্তু এই দুনিয়াতে তার শাস্তি হল হত্যা মৃত্যুদণ্ড দুয়ের খেলা একজন আছে দ্বিতীয় যদি আসে দুই জনে ঐক্য হয় না দুই দল মিলে ঐক্য হয় না হয় দুইটা দল থাকলে দুইজন নেতা মানলে ঐক্য হয় এই জন্য রসুল্লাহ বলছেন আলা তোমরা আছে একজন লোকের উপরে তারপরে যদি যারকম ঈশ্বর রেক আরেকজন যদি আসে দ্বিতীয় তাহলে ও হবে কি দ্বিতীয় জন তাহলে আল্লাহ রসুল বলছেন হোক কেনা তাহলে তাকে হত্যা করে ফেল সে যেই হোক না কেন কুয়েশি হোক বনু হাশিম হোক রসুল সাল্লাহ বংশের হোক জন্নতি হোক আমাদের তো এটা প্রশ্নই উঠে না যেই হোক না কেন যখন দুইজন খলিফার বায়াত করা হয় দুইজন খলিফার যে ব্যক্তির উপরে যেই ব্যক্তিকে কেন্দ্র করে মুসলমানদের ঐক্য তৈরি হয়ে থাকে ঐক্য কায়েম হয়ে থাকে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে থাকে এই ব্যক্তি ছাড়া এই ব্যক্তির বায়াত হবে এই ব্যক্তির কি ব্যয়াত ফরস এই ব্যক্তি ছাড়া আরো যদি দ্বিতীয় কোনো ব্যক্তির বাই করা হয় রসুল্লাহ বলছেন ফখতুল হুমা তাহলে তাদের তাদের মধ্যে এই দুইজনের মধ্যে দ্বিতীয় জন যে হবে দ্বিতীয়কে যে আগে আসছে সে আর দ্বিতীয় হবে না হ্যাঁ যে পরে এসেছে যার পরে বায়াত করা হল ফখতুর তাকে হত্যা করে দেওয়া তাহলে এগুলো সিনেমিনি খেলার জিনিস না ঐক্য সিনেমিনি খেলার জিনিস নয় একটা ইতিহাস দেখতেছিলাম ইতিহাস পড়তেছিলাম আব্দুল্লাহ বিন জুবাইর সাথে যখন যুদ্ধ হচ্ছে কে হাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবের কে হত্যা করেছিল হাজ বিন ইউসুফের পিতা আব্দুল্লাহ বিন জুবেরের পক্ষে আর পুত্র হল বিপক্ষে বিতর্ক হচ্ছে মারওয়ান মারওয়ানের পক্ষে বেআ নিচ্ছে কে হাজ্জাজ আর আবদুল্লাহ বিন জুবেরের পক্ষে মক্কাবাসী কিন্তু মদিনাসহ মোটামুটি হজ্জাজ বিন ইউসুফ বা তাদের পক্ষে চলে গেছে খালি মক্কা নগরীটা বাকি আছে বাকি সবাই সব মুসলিম জাহান মোটামুটি ঐক্যবদ্ধ পিতা পুত্র হাজবিন ইউসুফের বাড়ি তায়েফ সে তায়েফ থেকে চলে গেছে শামে সিরিয়ায় কেন্দ্র সেখান থেকে তাকে সেনাপতি করে পাঠানো হচ্ছে তখন সেনা মক্কাই ঢোকার আগে সে তায়েফে ঢুকেছে তায়েফে ঢোকার পর পিতা পুত্র দ্বন্দ্ব লেগে গেছে বিশাল বাহিনী নিয়ে সে আসতে সে মক্কা ঘেরাও করবে মক্কা আক্রমণ করবে আব্দুল্লাহ বিন জুবে হটিয়ে এই নগরী এখন মুসলিম জাহানের বাইরে আছে এই এলাকাটাই শুধু এক আনুগত্যের আন্ডারে নাই বিচ্ছিন্ন তা পিতা তর্ক হচ্ছে যে কোথায় হাজার তুমি কার পক্ষে লড়াই করতে এসেছো সে কে আবদুল্লা বিন জুবের সাথে তার কোনো তুলনা চলে সে কত আবেগ জাহেদ পরিষ্কার কত প্রত্যেকী ব্যক্তি আর তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ বলছে আব্বাস স্বীকার করি যে আমি যার পক্ষে যুদ্ধ করতে এসেছি উনি আব্দুল্লা বিন জুবাইরের আবদুল্লাহ বিন জুবাইরের ধারে কাছেও না এবাদত এবং আমলের দিক দিয়ে থাকুয়ার দিক দিয়ে তার ধারে কাছেও নেই কিন্তু এবাদত আমল এবং তাকুয়ার চাইতে বেশি দামি জিনিস হল ঐক্য ঐক্যবদ্ধ থাকা মুসলিম জাহান একতাবদ্ধ থাকবে এক শাসনাধীন থাকবে অথচ হাজাদ বিনা ইসু সে একজন খুনি লোক সে অনেক খুন করেছে যেই খুনগুলো না করেও সে পার্থ সে খুন না করেও পার্থ তাকে খুনি ব্যক্তি হিসেবে ইসলামের ইতিহাসে চিহ্নিত করা হয়েছে সফা বলা হয় খনি লোক কিন্তু সে বলছে যে পরহেজগারিতার অক্ষের পরেজগারিতা তাকুয়া পরেজগারিতা এবাদত এবং আমল এ দিয়ে জান্নাতে দেওয়া যায় কিন্তু এটা দিয়ে তো ঐক্য হচ্ছে না ঐক্যবদ্ধ হওয়া যায় না সারা মুসলিম জাহান এক নেতৃত্বে এই একটু জায়গা বাকি আছে আল্লাহ আকবার। এই হাদিসটা আবার খুব ভালো করে বুঝেছিল কি বলছেন যখন তোমরা ঐক্যবদ্ধ থাকবে কোন একজন ব্যক্তির উপরে কি বলছেন রসুল্লাহ অমরুকুম জমিয়ন আলা রজুল এক ব্যক্তির অধীনে যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো আর দ্বিতীয় ব্যক্তি এসে যদি এই ঐক্য নষ্ট করে তাহলে কি করো তুরু হোক হ্যাঁ কেন যেই হোক কেন তাকে হত্যা করে ফেল এই হল এই হাদিসগুলোর আওতায় এই হাদিসগুলোর এই হাদিসগুলোর আলোকে মক্কার বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল মক্কার মতো লোক মক্কার মতো নগরীয় ঐক্যের আওতায় আনতে আসলে যুদ্ধ জায়েজ হতে পারে ঐক্য এত দামি জিনিস ঐক্যবদ্ধ থাকা এত দামি এত গুরুত্ব তাকুয়া পুলিশ গাড়ি এবার আমল এর চেয়েও গুরুত্বপূর্ণ হল কি ওক্যাদিশে পাওয়া যায় যে হাদিস গুলো আমরা অনেক সময় মানতে পারি না কষ্ট হয়ে যায় কি আতে আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তি যেই ব্যক্তির केंद्र कर जी व्यक्ति की के केंद्र कर ओक्य क्यब्धे मुसलमाना व्यक्ति जदि तुम्हार मेरे पीठ भेगे दे तुम माल सम्पूर्ण बाज्याप्त आत्मसापरए यहुगत्य करो यो आनुगत्य करो तुम एकजुट पीठ भेगे गल कू गोटा उम्मतर म्मत पीठ ठीक थकल उम्मत भांगलना इसलमर इतिहास ओक्य कारण हत्यार जो डाक से ताओ गेसे हत्या आनगत्य कर गेसे खलिफारे का कारा भलो भलो साहबी पर आस জানে যে হত্যা করা হবে কিন্তু আনুগত্যের জন্য আনুগত্যের দাম না দিলে ঐক্যের দাম না দিলে নিজের জীবন বিসর্জন দিয়ে মূল্যায়ন করেছেন তারা এই আমাদের যুগে এগুলো বুঝতে খুব কষ্ট হয় হ্যাঁ গায়ের এক ছোটা রক্ত থাকতে অন্যায়ের প্রতিবাদ করব হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করবেন এটা ঠিক আছে কিন্তু আনুগত্য ত্যাগ করা যাবে না আনুগত্য এত দামি জিনিস তাহ্লা তো বড় কথা যেটা বলছেন জামিয়ান খবরদার বিভক্ত হয়েছে না বিভক্তি হল জাহেলিয়াত আর ঐক্য হল ইসলাম বিভক্তি কি বিভক্তি হল জাহেলি জাহেলি যুগের সিস্টেম জাহেলি যুগের প্রথা জাহিনী যুগের নিয়ম আর ঐক্য হল ইসলামের নিয়ম ঐক্য হল ইসলামের নিয়ম এই আল্লাহ তো বড় এই আয়াতের আয়াতের পরে পরে বলছেন ওয়াজ করুন অল্লা তোমরা আল্লাহর নেয়ামতকে স্মরণ করো এই তোম আদান যখন তোমরা ছিলে পরস্পর শত্রু বিভক্তিকে আল্লাহ বলছেন শত্রু বিভক্তি থাকলে শত্রুতা থাকে যেখানে বিভক্তি ওখানেই শত্রুতা থাকে এবং বিভক্তির কারণে দলাদলি এবং কবিলাই কবিলাই তাদের বিভক্তি থাকার কারণে শত্রুতা ছিল তাহ্লা তো বড় কথা লাগে বিভক্তিকে বলেছেন শত্রুতা দিয়ে মানে বিভক্তি থাকলে শত্রুতা থাকতেই হবে শত্রুতার বাসা হল শত্রুতার বাসা হল বিভক্তি দলে দলে বিভ থাকলে ওখানে শত্রুতা থাকতেই হবে ফরজ, শত্রুতা কি শত্রুতা হল বিভক্তির এক নম্বর খোরাক শত্রুতা কি বিভক্তির এক নম্বর খরাক কিসের ওপরে বিভক্তি কায়েম হয় শত্রুতার ওপরে কায়েম হয় এই ভাল লাগতেছে না আমার ওর চরিত্র ভালো লাগতেছে না এই লোকটাকে আমার ভালো লাগতেছে না তাহলে কি আমরা আর একটা মসজিদ করি কি দিয়ে শুরু হল না ও যে সমস্ত আচরণ করে যে সমস্ত কথাবার্তা বলে এদের সাথে থাকা যায় না আগে কি শত্রুতা তারপরে হল বিভক্তি তো জন্য শত্রুতা হল বিভক্তির বীজ শত্রুতা আছে তো বিভক্তি খুঁজে পাবেন এইজন্য আল্লাহ জাহিদি যুগের ওই বিভক্তির কথা বলছেন না কি বলছেন হজ করু ন্যামত অল্লাহ তোমরা আল্লাহ ন্যামতকে স্মরণ করো এই তোমা আদান যখন তোমরা ছিলে পরস্পর শত্রু পরস্পর বিভক্ত ছিলে এটা বলছে না বিভক্ত জন্ম দেয় কে শত্রুতা আদাওয়াত। আদাওয়াত থেকে শত্রুতা থেকে জন্ম নেয় বিভক্তি এইজন্য আল্লাহ ওই বীজটার কথা বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে পরস্পর শত্রু তারপরে কি না অতপর তোমরা পরস্পরে কি হয়ে গেছো আল্লাহর অনুগ্রহে আল্লাহর নেয়ামত ক্রমে তোমরা কি হয়েছ পরস্পর ভাই ভাই হয়ে গেছ ঐক্যবদ্ধ হয়ে গেছে বলছেন না ভাই ভাই হয়ে গেলে ঐক্যবদ্ধ হয়ে যায় ভাই ভাই হয়ে গেলে এমনি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহা বীজ বলতেছেন ঐক্যের বীজ আর বিভক্তির বীজ কোন বীজ থেকে বিভক্তি তৈরি হয় ভাই ভাই যখন হয়ে যায় তখন কি হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামে বিভক্তিকে জাহিলিয়ে তো বলছেন তাবুকের যুদ্ধের ঘটনা मुस्लिम शेरीफ आल गठन कब्द गठन शब्द विभक्तर शब्द गठन जी शब्द दिए विभक्ति बुझा जाएक एक शब्द व्यवहार करई आनसारे महाजेर ऐले महाजेर एक आनसार दे दुजने खेलाधला करते करते महाजे आनसर ठले के थप्पर मेरे दिए थप्पड़ मेरे दिए आनसर सर डाका शुरू कर सर वाल सर वाल सर क्या आनसार ही भाईरा আনসারি ভাইরা কোথায় আমাকে সাহায্যের জন্য আসুন তারপরে মহাজের তো চিন্তা করতেছে সর্বনাশ হয়ে যাবে যেভাবে আনসারদেরকেও ডাকতেছে যদি দু চারজন আসে তো আমার তো অবস্থা খারাপ খেলাধুলার ব্যাপার খেলাধুলার ব্যাপারকে কিভাবে জাহিলিয়ার জন্ম নেয় দেখেন আর আমরা তো মনে করি সরি একই তাই জন্ম নেয় না খেলাধুলা করতেছে আর এরকম চটখপরের ঘটনা ঘটল তখন মহাজের ব্যক্তিও মহাজের ছেলেটাও বলছে ওয়ালাল মহাজিরিন মহাজের ভাইরা আপনারা আসুন ও মহাজের ভাইরা আপনারা আসুন আল্লাহ রসুসলাম এই ডাকাডাকিটা শুনে ফেললেন কানে শুনে ফেলেছেন কানে শোনার পর বের হয়েছে দুই দলই আঁকি দে না সবাই তো ঐক্যের লোক ঐক্যের লোক যখন শত্রুতা শুরু হইতে যাচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে ডাকাডাকি শুরু হচ্ছে তখন আল্লাহ রসুসেন এসে বললেন জাহেলিয়ার চর্চা শুরু হয়ে গেল জাহেলি ডাকা ডাকি শুরু হয়ে গেল অথচ আমি এখনো জীবিত আছি আমি জীবিত থাকি জাহিলিয়াতের আহ্বান জাহিলিয়াতের ডাকা ডাকি এ কি ব্যাপার এর ভালো মুসলমানরা সব সহিদার মুসলমান মহাদেরও সহিদা আলহ আদিস আর আনসাররাও সহিদা আলাদিস না আমাদের যুগের আলহাদেশ ভালো না অনেক ভালো ওদের ডাকাটা কি যদি জাহিলিয়াত হয়ে যায় ওদের ওদের ডাকাটা কি যদি আসো আমাদের পক্ষে আসো আমাদের পক্ষে আনসার বলতেছে আসো আমাদের পক্ষে মহাজির বলতেছে আসো আমাদের পক্ষে আরে আশ্চর্য কি আশ্চর্য ব্যাপারে আমাদের পক্ষ আর তাদের পক্ষ এরকম মুসলমানদের মাঝে থাকবে যখন আমাদের পক্ষ আর তাদের পক্ষ হয়ে গেল তখন আল্লাহ রসুল্লার এখানে ইসলাম খুঁজে পাচ্ছেন না কি বললেন এই জাহিলি আহ্বান শুরু হয়ে গেল আমি জীবিত থাকতেই আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকতেই জাহিলিয়ার শুরু হয়ে গেল সব সময় মুসলমান আরাক মুসলমানের পক্ষে থাকবে রসুল্লাহাম বলছেন আল মুসলিম আসুল মুসলিম মুসলমান হল মুসলমান ব্যক্তির ভাই না অজলিম হু কখনোই তার প্রতি জুলুম করতে পারে না ওয়ালাইসল্লিম হু আর কাউকে জুলুম করার জন্য সমর্পণও করতে পারে না এই জুলুম করো ধরোকে একে মারো যত পারো কারণ এই আমার দল না তো আমার দল না একে মারো যত পারো মারো হু মুসলিম ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে তাকে কখনো তসলিম করতে পারে না তাকে সমর্পণ করতে পারে না কাউকে জুলুম করার জন্য ছেড়ে দিতে পারে না কেউ তার প্রতি জুলুম করতেছে এটা সহ্য করতে পারে না এই হল ব্যাপার একে বলা হয় খুয়ান তোমেনা অতঃপর তোমরা আল্লাহর নেয়ামতে আল্লাহর অনুগ্রহে পরস্পরে ভাই ভাই হয়ে আলহামদুলিল্লাহ এই হল ঐক্য এই হল বিভক্তি ঐক্য আর বিভক্তি অন্টুর ব্যাপার শহীদাকি দেওয়ার কাছেও বিভক্তি চলে আসতে পারে উচুলটা হল ব্যাকরণটা হল গ্রামার হল এই আয়াতের ভিতরে এই আয়াতের ভিতরে ঐক্যের গ্রামার আছে ঐক্যের ব্যাকরণ আছে ঐক্যের মল নীতি আছে ঐক্যের বিভক্তির বিভক্তিরও মলনীতি এখানে আছে বিভক্তি কি দিয়ে হয় आपने कि अनुभव करे भाइर शत्रुता क्या अनुभव करुभव करण नाटे हल जाहिलियत वो तो हमारा तो हमार दल ना एट हल जाहिलियत जाहिलियतर लालन पालन साहबी द्वारा जो है आविर जाहिलियतर जदि नमुना प्रकाश पाय আনসার এবং মহাজের ভিতরে আমার ভিতরে তো হইতেই পারে জাহির হইতেই পারে বরং আমার ভিতরে জাহের হয়ে আমি হয়তো আর বেরও না হইতে পারি বের হওয়া সম্ভব না রসুল তো সতর্ক করে দিলেন আর যা হওয়াল জাহিলিয়া হরিখুম যদি রসুল্লাহ সালাম বের না হইতেন জাহিলিয়ার চর্চা হয়েই যেত মহাজের আনসারের ভিতরে রসুল্লাহ সালাম এসে সতর্ক করলেন তাই মহাজের আনসার সাহাবিরা জাহিলিয়ার চর্চা থেকে বেসে গেলেন আমরা বাঁচতে পারি না বন্ধুগণ এবার তাহলে আমরা আসি এ আয়তের তো তাফসির বুঝতে হবে আমাদেরকে তাফসির না বুঝলে তো হবে না হাবলুল্লাহ বলেছি আল্লাহর রশি এ পর্যন্ত তাফসির হয় না আল্লাহর রশির আল্লাহর রশি বলতে কি বুঝায় বিভিন্ন মফত শিরিনে কেরাম হাবলুল্লাহর যে তাফসির করেছেন সেই তাফসিরে দুই তিনটা তাফসির প্রসিদ্ধ একটা হল হাবলুল্লাহ অর্থ হল খিতাবুল্লাহ আর একটা হল হাবলুল্লাহ অর্থ হল ইসলাম হাবলুল্লাহ অর্থ হল আল জামা তিনটা অর্থ করেছেন মুহসির কেরাম হাবলুল্লাহ আল্লাহর রশি বলতে আল্লাহর রশি বলতে কি যে রশি আমরা ব্যবহার করি এরকম তো রশি না আল্লাহর রশি তাহলে বুঝতে হবে না আল্লাহর রশিদ ইবনু আব্বাস রজিউল্লাহ বলছেন হাবল্লাহ কিতাবুল্লাহ ইবনু তেইমের রহমত এবং অন্যান্য মবসির এনে বলছেন যে হাবলুল্লাহ অর্থ হল তাহ হাবলুল্লাহ অর্থ হল আহেদুল্লাহ হাবলুল্লাহ অর্থ হল আল জামা মানে মোটামুটি প্রসিদ্ধ তিনটা তফসিল হাবলুল্লাহ অর্থ হল আল ইসলাম ইসলাম আল্লাহর ইসলামকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ অর্থ হল আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ অর্থ হল জামাতকে আঁকড়ে ধরো তা আল্লাহর রশি কয়টা হবে একটা ইবন আব্বাস রজি আল্লাহনু এটা আর একটু তাৎসির করেছেন হাবলুল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর রশি যার এক এক কিনারা একটা দিক আল্লাহর হাতে রয়েছেন আর একটা কিনারা আর মাথা তোমাদের হাতে আল্লাহ দিয়েছেন এক রশির কয় মাথা থাকে এক রশির দুইটা মাথা থাকে বিভিন্ন মাথা তো থাকে না তো ইবন আব্বাস বলছেন যে দুই মাথা রয়েছে এক মাথা আল্লাহর হাতে আর আর মাথা তোমাদের হাতে ছেড়ে দিয়েছেন সবাই মিলে রশির এক মাথা যদি ধরি তাহলে কি হবে এই রশির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে গেলাম না এই রশিটার প্রথম তফসির করেছেন ইসলাম জি তার মানে তোমরা সবাই মিলে ইসলামকে আঁকড়ে ধরো इसलाम के आंकड़े धरो अल्लाह एक बार यसलम के आंकड़े धरार जे व्याख्या इसे हल इसलमर भेसर कांगलदेश आयात आब दल पाठ करें कम है ना वर्क है कि विभक्ति आयात तेल आयातर वार्क को विभक्ति পক্ষর কোন নাম বন্ধ পাওয়া যায় না এই দেশে ওকে আয়াত খুব তাফসির হয় ব্যাখ্যা হয় বিশ্লেষণ হয় ক্ষুদ্বা হয় বিভিন্ন দলীয় মাহফিলে ওয়াজ হয় কিন্তু এই আয়াতের ভিতরে সূত্র দেওয়া আছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু সেই সূত্রটা সেই তাফসিলটা এই দেশে কেউ করে না কোনো মাহফিলি হয় না मस्जिद ही है से सूत्रा हल अंकर मत अनेकता अंकर मत बुझे सबा जी तफसर बुझत सबई जी तफस देखेंफस सौदी आरबे लेखा कितबर मध्य पा जाए यही कितबर मध्य आई कित नाम हल হকমুল ইন্তিমা ইল আল আহজাবিউআল জামাত আল ইসলামিয়া সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আলেম বুঝলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের যদি উপদেষ্টা আলেম যে আলেম ধর্ম মন্ত্রণালয়ের উপদেশটা ধর্ম মন্ত্রণালয়কে পরামর্শ দিয়ে থাকে উনি কত ছোট আলেম বুঝছেন তো সেই আলেম এই সূত্র দিয়েছে इलतजीम इमें तुम्हरा इसलम के रशिद इन इंकड़े आंकड़े आंकड़े धरो ना अन्न किसान ना आंकड़े धरारफसा शब्द जो करमन वरसमन तुम्हरा इसलम के आंकड़े धरो नाम चित्रे নাম কি একটা একটা নাউন না ইসলাম শব্দটা একটা তো নাউন নাম নামবাচক শব্দ বলছে এই নামটাকে নাম হিসেবে আঁকড়ে ধরো আর বলছে রসমান চিত্র হিসেবে আঁকড়ে ধরো এই শব্দটা এইভাবেই রাখো আলিফ সিন লাম আলিফ মিম পাঁচটা অক্ষর দিয়ে যে চিত্রটা তৈরি হয় ইসলাম শব্দের একটা চিত্র আমি যদি দেখি একটা চিত্র দেখবেন না শব্দের চিত্র এটা তো বলছেন যে তোমরা যদি ইসলামকে নামে এবং চিত্রে আঁকড়ে ধরো অর্থাৎ পাঁচ পাঁচ অক্ষরের যে নাম তৈরি হয়েছে ইসলাম এর সাথে আর যদি কোনো অক্ষর বা শব্দ যোগ না করো তাহলে ঐক্যবদ্ধ হয়ে যাবে ता ओक्यब्ध एवं सऊदी आरबे आईन हल यमे की एकक शब्द ही रखते इसलम शब्दे आगे पीछे को शब्द बसाइले विभक्ति और को शब्द जदि जो जोग ना कि ओक्यबद्ध हो जाए मुसलमाना इलमामचये कखो विभक्त होते जत खराब लोक सवक्यबद्ध थे मन है बुझे आई एब उदाहरणगुलो दी इमाम शब्दार आगे बा पर को शब्द जोग करा हराम আগে বা পরে কোন শব্দ যোগ করে দল গঠন করা বা যোগ করে এই শব্দের পরিচয় দেওয়া এটা হল হারাম নিষিদ্ধ আর সৌদি আরবে এটা হল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ সৌদি আরবে কি ইসলাম শব্দের আগে বা পরে কোন শব্দ যোগ করে আপনি কোন একটা দল বা সংগঠন গঠন করবেন এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কেন ওই যে আল্লাহ রসুলাম বলেছেন যে শব্দ যোগ করলেই তো দল হবে হোক জান্নাতিদের দল কিন্তু সবাই মৃত্যুদণ্ডযোগ্য সবাই সঠিক হোক না কেন কিন্তু মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী দেখেন একটা করে তাহলে আমরা প্রয়োগ নেই ওই দেশে কেউ বলতে পারবেন না যে দুইটা দল দেখছি ওই দেশে দুইটা দল নাই না রাজনীতির নামে দুই দল পাবেন না दावी नामे दल पा ना सही आकीदार नाम दल पाला ना पीर मुर्शिदे दल दर पा दरगार दरबार नामे खानकार नामे को दल पाने को धरण दलदलि नाई जरा नियम बोले फेलेसे आन कर दल है देखें अमी एक प्रयोग देख এক নম্বর ধরেন ইসলাম শব্দের পরে যদি একটা শব্দ যোগ করি কি শব্দ জামাত আপনারা ইসলামী জামাতে যোগদান করুন ইসলামী জামাত হল সই আকিদার একটা জামাত আছে এখনো এটা হয়তো আজকে গঠন করতে হবে এই নামে কোনো দল আছে বাংলাদেশে ইসলামী জামাত আছে নাকি নাই क्योंकि इसलम शब्धरकम एक शब्द जदि जो करें तो कल के आज के एक जमात एक दल एक संगठन हेडी हर जन रेडी तबापति के सभापति धरें प्रस्तावित सभापति आक्राम उज्जामान क्षति बजकर दल तो नहीं नामे दल आम के दल खोला हिद ইসলামী জামাত আপনি কে সভাপতি আমি আর সদস্য হলো যারা এখনো ভর্তি হয় নাই কোন দলে আসানের কোন লোক হ্যাঁ এরকম লোকগুলো অথবা যদি ফজিলত যোগ করি ইসলামী জামাত এরই হল জান্নাতি দল ফজিলত যদি ওয়াজ নসিহত লাগিয়ে দিই ওয়াজ মাহফিল দিলে হবে না কিছু তো লোক হয়ে যাবে হ্যাঁ একটা দল তৈরি হল কি দিয়ে एक शब्द अभी इसलाम शब्द पर दल हो गई ना कंतु दल का नाई एन नतून को गठने प्रस्ताव आसल एर पर बुझभन एक प्रस्ताव ग्रहणजोग्यदी बुझें आजकल खुदमा जी बुजे थकें ब्यापारे अपनारा सिद्धांत दीबें एक दल खोला जा जावे दल तो सुंदर नाम सूंदर আচ্ছা বলেন জামা আমার এটা যদি মা না মানেন তাহলে আমি কি করব আমি জামাত শব্দটাকে ইসলামের আগে নিয়ে যাব তাহলে কি হবে জামাত ইসলাম এইরকম একটা দল খুলব আছে তখন বলবেন যে খালি নাই এটা অলরেডি হয়ে গেছে হয়ে গেছে না যখন আজকে বললেন যে না হয় নাই কালকে থেকে এটার হয়তো পেপার পত্রিকায় সংবাদ আসতো ইসলামী জামাত জামাত ইসলাম হয়েছে কিভাবে হল এইটা বুঝার কিভাবে হয়েছে আল্লাহ যে বললেন তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশিদ যে কম বেশি কেন হচ্ছে আর আল্লাহ রসুলের দিন মানার ক্ষেত্রে ব্যাকরণ আছে না লা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি কি বলেছিল হেরসুল আপনি যা বলে দিলেন কমও করবো না আর বেশিও করবো না তো কম করলে আর বেশি করলে কি হয় দেখেন খালি এক জায়গাতে দেখবেন ওই মিলাদে দেখবেন যে বেশি হয়ে গেছে মিলাদে দেখছেন বেশি হয়ে গেছে আর অন্য জায়গায় দেখবেন না এখানে কি কারণে বেশি হলো এখানে একটা শব্দ বেশি করাতে দল হয়েছে না আমরা ইসলাম মানি কিন্তু সবাই তো জামাত ইসলাম না আমরা ইসলাম মহব্বত করি জামা ইসলামী জামাতের সদস্য সবাই না কিন্তু ইসলামের সদস্য সবাই তাই না আলহামদুলিল্লাহ এবার বলেন বাংলাদেশে কি হচ্ছে কিভাবে দলগুলো হলো একটার পর একটা বলেন নিজামে ইসলাম খেলাফতে ইসলাম হেফাজতে ইসলাম কি হচ্ছে কি দিয়ে হচ্ছে ইসলামী আন্দোলন আর যদি খুব ভালো শব্দ যোগ করেন তাও হবে কি আপনি ঐক্য পছন্দ করেন ঐক্যবদ্ধ হওয়া খরচ না এবার বলেন ইসলামী ঐক্য জোট ঈদে হলো যত ভালো শব্দ যোগ করবেন এই ভালোর নতিজা ফলাফল হল হারাম বিভক্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ এগুলো যে এত বড় অপরাধ কেন অপরাধ এগুলো যে মুসলমান ভাগ ভাগ হয়ে গেছে এগুলো মুসলমানেরা জাহিনিয়াতের মধ্যে আবদ্ধ হয়ে গেছে জানেও না অজ্ঞতার কারণে হান্ড্রেড পার্সেন্ট অজ্ঞতা একশো ঐক্যের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে ঐক্যের ব্যাপারে একশো পার্সেন্ট প্রায় অজ্ঞতা আর আপনি একটু ছাড়ে দিতে পারেন অথচ এই শব্দগুলো কেন সৌদি আরবে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হওয়ার কারণে কেউ এই ইসলাম শব্দ দিয়ে ইসলাম শব্দের আগে পিছিয়ে কোন শব্দ যোগ করে কেউ দল করতে পারে না একটাই দল তৈরি হয়েছিলাম সেই কায়েদা ইসলামের লোকদেরকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছিল পাইলেই তাকে হত্যা করা হবে পাইলেই হত্যা করা হবে সেটা সৌদি আরবের মাটিতে হয় নাই সেটা আফগানিস্তানের মাটিতে হয়েছে সৌদি আরবের মাটিতে ইসলাম শব্দের আগে পেসে কোন শব্দ যোগ করা হল হারাম বিভক্তির বিভক্তির আপনি ঐক্য ঐক্য লাভ নাই এইগুলো হলো বিভক্তির বিভক্তির আপনি সূত্র মিলিয়ে যাচ্ছেন আর ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ঐক্যবধ লোকদের পাঙাল লোকদের পাঙালের প্রভাব যে দেশে ঐক্যের এলম নাই তারপরও আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ দেখেন না ও ইসলামী অক্ষ জোট করে কত দল হয়েছে ইসলামী অক্ষ জোট ওয়ালারা কয় দল সেটাই আপনি হিসাব করেন কোন শব্দ যোগ করবেন না কৌরা যাবে না এমনকি আহাদিস শব্দের ব্যাপারটাই চিন্তা করেন আহলাদিস শব্দ আহাদিস ভাইয়েরা এখন কি বসে আছে নাকি বিভক্তির পিছনে তারাও ছুটে চলেছে তারাও একই কাহদায় বিভক্তির বিভক্তির জন্ম দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিলেই যাচ্ছে অকের ডাকটাই বিভক্তি আমাদের সমাজে অজ্ঞতার কারণে কি হয়েছে ঐক্যের প্রত্যেকটা ঐক্যের ডাকও হল অনৈক্যের ডাক ঐক্যের ডাক দিয়ে সেটাও অনৈক্যের ডাক সেটাও বিভক্তির ডাক আসন্ন আমরা ঐক্য জট করি হয়ে গেছে বিভক্ত হ্যাঁ আলাদিস শব্দ আলাদিসরা তেরোশো সত্তর আশি বৎসর পর্যন্ত এক ছিল আহলায়দিসরা কয় রসুলের যুদ্ধে না আহলায়িসরা সব তো আহলায়দিস তার মানে তেরোশো তেরোশো সত্তর বছর পর্যন্ত আহলায়দিসরা সব ঐক্যবদ্ধ বলেন তো একশো বছর আগে আহলায়দিসদের দুইটা দলের নাম বলতে পারবেন একশো বছর আগে আমরা ওই সূত্র পেয়ে গেছি আহলাদি শব্দের আগে পিছিয়ে শব্দ না বসাইলে আমরা সহি হইতেই পারি না সহি হইতেই পারে না একটা শব্দ লাগবে আমাদের খালি খালি লাগে হ্যাঁ আমরা কি করেছি এই চোদ্দশো তেরোশো সত্তর আশি বৎসর পর্যন্ত আহলাদি শব্দের আগে পিছে কোন শব্দ বসানো হয় নাই এই তেরোশো আহলাদিসদের ঐক্যবদ্ধ ঐক্যের জিন্দিকি ঐক্যবদ্ধ অবস্থাটা আমরা তেরোশো সত্তর বছর পর্যন্ত পাই তেরোশো বছর পর্যন্ত আর এখানে কতদিন গেল তিরিশ আর চল্লিশ উনচল্লিশ ধরেন সত্তর বছরের মধ্যে বিশটার ওপরে আহলায়দিসের দল কারণ যখন আহলায়দিশ শব্দের আগে পিছে শব্দ বসানো শিখেছি তখন থেকে আহলায়দিসের ভিতরে বিভক্তি তৈরি হয়েছে হয় আমি নামগুলো বলবো না নাম বললে যদি আবার দোষ হয়ে যায় তা আমাকে একটা দল ডাকতেছিল বরবার পাঁচ বছর যাব তোমাকে দাওয়াত দিচ্ছে যে আমাদের একটা দল আছে কিন্তু এই দলে বড় আলেম নাই আপনি আসেন আপনি আপনাকে আমরা আমির বানিয়ে দিই সভাপতি বানিয়ে দিই তা আমি তাদেরকে এই কিতাবটা দিলাম এই কিতাবটা পড়ে যায় কিতাবটা পড়ার পর আমি বললাম যে সমষ্টি পাঠ করবেন আপনারা সবাই বুঝবেন না যত দলের মধ্যে লোক আছে আলেম আছে সবাইকে নিয়ে আপনারা এই কিতাবটা সমষ্টি পাঠ করেন আলহামদুলিল্লাহ সমষ্টি পাঠ করার পর আমাকে ফোন দিয়ে বলতেছে আমরা দল ভেঙে দিয়েছি ঐক্যের স্বার্থে দল ভেঙে দিয়েছি আমরা আরেকজনকে দিয়েছিল পড়তে পরামর্শ দিয়েছিলাম এই কিতাবটা পড়ো আমার জুনিয়র আর এই কিতাবটা পড়ো পড়ে নাই সে একটা দলের সেক্রেটারি জেনারেল হয়ে গেছে এই হল ব্যাপার বন্ধুগণ এইজন্য আমাদের আহ আহ্লাদি বিভক্তি ভালো নাকি আমরা আনামি বিভক্তি চাই না আমরা আহ্লাদির বিভক্তিতে আছে। হ্যাঁ বিভক্তি নাকি তাহলে বেদাত বিভক্তি আর বাকি বিভক্তি এটা হইতে পারে না বন্ধুগণ আল্লাহ তো বর আমাদেরকে তৌফিক দান করুন আয়াতের তফসির বুঝার তৌফিক দান করুন জামি আমলাফর রাখু ইসলাম ইসলাম আমরা মানব কিভাবে ইসলামকে আমি যদি ঠিক রাখি ইসলামকে নষ্ট করা ইসলামকে বিকৃত করা এই অপরাধে আমরাও কিন্তু অপরাধী হয়ে যাব আল্লাহ তুবরকতল আমাদেরকে ঐক্য বুঝার তৌফিক দান করুন আল্লাহ তুবরকতল আমাদেরকে বিভক্তি বুঝে সেই বিভক্তি থেকে বিরত থাকার বিভক্তি থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ মাহিনুল্লাহ গোয়ালাকুমার ইসাইন হস্ত রাহিম الحمد لله رب العالمين والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أصلح لنا دنيانا الذي وعصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرة التي فيها معادنا وجعل الهياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم عز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر آداء كعداء الدين يا رب العالمين اللهم أصلح بلا تولماء وعمة المسلمين أخذ بناصيتهم إلى صراتك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث عباد الله رحمكم الله إن الله أمر بالعدل والإحسان ويتائز القربة وينهار الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون